টিভি বাংলা মানবতার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 2,730 women are being raped every day. Every 32 second one woman is being raped. have been raped in the U.S. until that time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the West. And the verses... <laughs> ्रीटाम ईश्वर ना सत्यारा जो बैबल पढ़ें गोटा बैवल मध्य परिष्कारुच्छेद पाखने जीशुख्रीटर निजे मुखे ईश्वर अथवा उपासना करो কথাটা আরেকবার বলছি আমি যে গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যশু খ্রিস্ট অথবা আমার উপাসনা করো সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন এটা হচ্ছে গসপুল্লাভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ যিশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপিল্ল জন অধ্যায় নম্বর দশ अनुच्छेद ऊनत पिता सब चे महान गजपल्लब मैथ्यू अध्य नम्बर बारो अनुदादे गजप्ल जन अध्ययन नम्बर पांच अनुच्छेद तिर निजे किचार करी विचार सठी कारण इच्छा पूरण करीना আমার পিতার ইচ্ছা পূরণ করি যিনি আমাকে পাঠিয়েছেন যিশু নিজেকে কিশ্বর বলেননি সত্যি বলতে তিনি আগের আইনের পক্ষেই কথা বলেছেন আর তিনি বলেছেন ম্যাথিউ 5 বিশ তোমরা এটা ভেব না যে আমি এখানে এসেছি আগের নবীদের আইন বাতিল করতে আমি সেগুলো বাতিল করতে আসিনি বরং পূরণ করতে এসেছি আর আমি তোমাদের নিশ্চিত করে বলছি যতদিন পৃথিবী ও আকাশমন্ডলী টিকে থাকবে একটা ক্ষুদ্র কণাও আইন ফাঁকি দিয়ে বের হতে পারবে না বরং সবগুলো পূরণ করতে হবে আর যদি কেউ সেখানে মাত্র একটা আইনও ভেঙে ফেলে এবং অন্যদেরকে তা ভাঙতে শেখায় সে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে না আর যদি কেউ এ আইনগুলো মানে অন্যদেরকেও মানতে বলে তাদেরকে স্বর্গের রাজ্যে মহান বলে ডাকা হবে যদি না তোমাদের ন্যায়নিষ্ঠতা অধ্যাপক আর লেখকদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি না হয় তোমরা কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যিশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন যদি তোমরা বেহেশতে প্রবেশ করতে চাও তাহলে তোমাদেরকে মুসা আলাইসাল্লামের সবগুলো আইন অক্ষর অক্ষরে পালন করতে হবে আর তোমাদের মানতে হবে ওল্ড টেস্টমেন্টের প্রত্যেকটা আইন একেবারে ভালোভাবে আমি আগে যে অনুচ্ছেদটা বলেছি যে ঈশ্বর কেবলমাত্র একজন এবং তোমরা কেউ মূর্তি পূজা করবে না আর তোমরা ঈশ্বরের কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যিশু খ্রিস্ট আসলে কখনোই বলেননি তিনি ঈশ্বর সত্যি বলতে তিনি বলেছেন তাকে পাঠিয়েছেন ঈশ্বর তিনি আল্লাহর প্রেরিত রাসুল এটা হচ্ছে গসপুল্লাভ জন অধ্যায় নাম্বার চোদ্দ অনুচ্ছেদ নাম্বার চব্বিশ তোমরা যে কথা শুনছ সেগুলো আমার না এগুলো আমার পিতার কথা যিনি আমাকে পাঠিয়েছেন গসপেল অফ জন সতেরো নম্বর অধ্যায় অনুচ্ছেদ নম্বর তিন এই হল চিরস্থায়ী জীবন যাতে তোমরা জানতে পারো যে ঈশ্বর কেবলমাত্র একজন এবং যীশুখ্রীষ্টকে তিনি এখানে পাঠিয়েছেন এটা উল্লেখ করা হয়েছে গসপেল অফ ম্যাথিউ উনিশ নম্বর অধ্যায়ের ষোলো ও সতেরো নম্বর অনুচ্ছেদে একবার একজন লোক যিশু খ্রীষ্টের কাছে আসলো আর বলল ও ভালো প্রভু আমি কোন ভালো কাজটা করব যাতে চিরস্থায়ী জীবন পেতে পারি যিশুখ্রিস্ট উত্তরে বললেন শত নম্বর অনুচ্ছেদ ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ যিশুখ্রীষ্ট তাকে বললেন তুমি আমাকে কেন ভালো বলছো কারণ ভালো তো কেবলমাত্র একজনই আছেন তিনি হলেন ঈশ্বর যদি তুমি চিরস্থায়ী জীবন চাও আদেশগুলো মেনে চলো যিশুখ্রিস্ট এই কথা কখনো বলেননি যদি বেহেস্তে যেতে চাও তাহলে তুমি আমাকে সর্বশক্তি যে আমি অধ্যায়ের বাইশ নম্বর অনুচ্ছেদ হে ইসরায়েল বাসী তোমরা শোনো নাজারাত শহরের জিশু ঈশ্বর কর্তৃক মনোনীত একজন ব্যক্তি তোমাদের মধ্য থেকে যে অনেক অলৌকিক কাজ করে দেখাবে যা ঈশ্বর তার মাধ্যমে করাবেন তোমাদের উপস্থিতিতে তোমরা সাক্ষী থাকবে বলা হয়েছে নাজারেত শহরের যীশু ঈশ্বর কর্তৃক মনোনীত একজন ব্যক্তি যে অলৌকিক কাজ করে দেখাবে ঈশ্বর তার মাধ্যমে করবেন আর যীশুকে যখন জিজ্ঞেস করা হলো যে ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি যিশু খ্রিস্ট সেই কথাটাই বললেন যেটা আগে মুসালাহাল্লাম বলেছিলেন এটা আছে গসপুল্লাফ মার্ক অধ্যায় নাম্বার বারো অনুচ্ছেদ একজন তাহলে যদি পড়েন বাইবেল খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণাটা আপনারা বুঝতে পারবেন এখন আমার একটা ঘটনা মনে মালালা রহমতুল্লাহ কারণভি একবারে খ্রিস্টান মিশনারির সাথে কথা বলছিলেন চেষ্টা করছিল যে গেছেন। অনেকক্ষণ ধরে আলোচনা চলতে লাগলো কোনো রকম হারজিত হয়নি আলোচনা তখনও চলছে কিছুক্ষণ পরে মালানা সাহেবের একজন চাকর এসে মালানার কানে হিসপিস করে কিছু একটা বলল মলানার মুখটা একেবারে কালো হয়ে গেল তিনি কাঁদতে শুরু করলেন খ্রিস্টান মিশনারি জিজ্ঞেস করল মৌলানা সাহেব আপনার খারাপ সংবাদটা কি মালানা সাহেব খুবই দুঃখ ভাব নিয়ে বললেন আমার চাকর আমাকে সবেমাত্র এই খবরটা দিয়ে গেল সে জানাল যে ফেরেস্তা জিব্রাহ আলহিসাল্লাম মারা গেছেন খ্রিস্টান মিশনারি তখন জোরে জোরে হাসতে লাগলো মালানা সাহেব আপনি তো অনেক বুদ্ধিমান একজন লোক এরকম আজগুবি কথায় আপনি কেন বিশ্বাস করছেন ফেরস্তা মারা যেতে পারে মালানা সাহেব বললেন ঈশ্বর যদি মরতে পারেন ফেরেস্তা কেন মরবে না তখন সেই খ্রিস্টান মিশনারি আর একটা কথাও না বলে চলে গেল এটা হচ্ছে বুদ্ধির লড়াই আসুন এবারে আমরা ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা রেখি ইসলাম ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে উত্তর দিতে হলে তাকে বলতে হবে পবিত্র কোরআনের একটা সুরা সুরাই অধ্যায় নাম্বার ১১২ বারো এক থেকে চার নম্বর আয়াতে বলা হয়েছে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী আসাম এই শব্দের অর্থটা বেশ কঠিন এর অর্থ যে তিনি বিরাজমান এবং তিনি সৃষ্টি করেছেন যখন কোন কিছু ছিল না সব কিছু আর প্রত্যেক মানুষ তার উপর নির্ভরশীল তবে তিনি কোনো কিছু বা কোনো মানুষের উপর নির্ভরশীল নন আর সামাদ, সার্বভৌম ও চিরস্থায়ী তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি এবং তার সমতুল্য কিছুই নেই এই হচ্ছে আল্লাশানোষ্ঠীপাথর কোষ্ঠী পাথর থিওলজি মানে ঈশ্বরের ব্যাপারে তত্ত্ব সুরেখ্লাস হচ্ছে থিওলজি কোষ্ঠীপাথর মানে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠীপাথর যদি কেউ সোনার কোন গয়নাগাঠি কিনতে বা বিক্রি করতে চায় প্রথমে সে গহনাটা যাচাই করে নেয় এজন্য সে যাবে স্বর্ণকারের কাছে স্বর্ণকার তখন সেই সোনার গহনাটা নিয়ে একটা কোষ্ঠী পাথরের সাথে ঘষবে সেটাকে এই রংটাকে সে তার স্যাম্পলের সাথে মেলাবে যেটা কোষ্ঠী পাথরে ঘষছে তারপরে বলতে পারবে যে এটা কি চব্বিশ ক্যারেট স্বর্ণ নাকি বাইশ ক্যারেট স্বর্ণ নাকি এটা আসলে কোনো স্বর্ণই নয় এটা হয়তো কোনো নকল স্বর্ণ কারণ চকচক করলেই স্বর্ণ হয় না হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর এটা চার লাইনের সংজ্ঞা এটা যদি কারো উপর প্রয়োগ করেন কেউ যদি বলে যে সর্বশক্তিমান ঈশ্বর আর যদি সংজ্ঞার সাথে মিলে যায় তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব এটা হচ্ছে কোষ্ঠী পাথর এক ধরনের অ্যাসিড টেস্ট যাচাই করার জন্য যদি কেউ এরকম দাবি করে তখন দেখব সে আসলেই ঈশ্বর কি না এটা হলো এটা কোষ্ঠী পাথর বল এবং আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সমতুল্য কিছুই নাই এই হচ্ছে চার লাইনের সংজ্ঞা যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে যদি সেই মুসলিমরা কোন আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব। আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 हताशा सम्पर्स्तारित रंग कत कार्यक्रम मोमिन बंदर निजेटी इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुनः सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल मर मुजाक এবং দয়া সৃষ্টি এবং দিয়ে সৃষ্টি করে দিস কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন रजनीश ओ सुरीश से नी सर्वशक्तिमानी कथा परिस्कार अनेक लोके भगवान रजनीश ईश्वर এমন না যে হিন্দুরা বলে ভগবান রজনীশ ঈশ্বর একবার এক প্রশ্নোত্তর পর্বে একজন হিন্দু ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর মানি না আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি আমি জানি যে হিন্দু ধর্মগ্রন্থের কোথাও রজনীশকে সর্বশক্তিমান ঈশ্বর বলেনি আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে আর রজনীশের অনুসারীরা বিভিন্ন ধর্ম থেকে এসেছে আসুন তাকে পরীক্ষা করি ঈশ্বর তত্ত্বের সেই কোষ্ঠী পাথর দিয়ে সুরা এখ্লাস প্রথম পরীক্ষা বল তিনি আল্লাহ এক এবং এবংীশ কি এক এবং আমরা জানি অনেক নিজেকে ঈশ্বর দাবি করেছে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় সে না এরকম কিছু লোক থাকতে পারে রজনীশের শিষ্য তারা বলবে না না রজনীশ এক এবং অদ্বিতীয় ঠিক আছে এবার দ্বিতীয় পরীক্ষায় যান আল্লাহ আল্লাহ সার্বভৌম এবং চিরস্থায়ী রজনীশ কি সার্বভৌম চিরস্থায়ী তার জীবনে থেকে জানতে পারি সে ডায়াবেটিসে ভুগছিল পিঠে প্রচন্ড ব্যাথা সে অভিযোগ করেছিল যে আমেরিকার সরকার তাকে স্লো করেছে। চিন্তা করেন ঈশ্বরকে স্লো তৃতীয় পরীক্ষা হচ্ছে কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেন নি আমরা জানি রজনীশের বাবা মা ছিল বাবা ছিল সে মধ্যপ্রদেশের জবলপুরে জন্মেছিল ইন্ডিয়াতে তবে অনেক বুদ্ধিমান ছিল পরবর্তীতে তার বাবা তার শিষ্য হয়েছিল আর তারপর উনিশশো সালে রজনীশ আমেরিকায় গেল এরপর অরিগনে সে নিজে একটা শহর বানালো আর নাম দিল রজনীশপুরম এভাবে আমেরিকানদের সে নাচাতে লাগলো পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় রাখল কিছুদিন পরে তাকে দেশ থেকে বের করে দিল উনিশশো সালে তাকে আমেরিকা থেকে বের করে দিল সে ইন্ডিয়ায় ফিরে আসলো আর পুনাতে চালু করলো রজনীশ নিও সন্ন্যাস কমিউন পরে সেটার নাম দেওয়া হল ওশো কমিউন আর আপনারা যদি পুনায় যান ওশো সেখানে তার সমাধির উপরে লেখা আছে ও কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো নব্বই উনিশে জানুয়ারি পর্যন্ত তার লিখতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর একুশটারও বেশি দেশ ভিসা দেয়নি চিন্তা করেন সর্বশুক্ত মণেশ্বর পৃথিবী ভ্রমণ করছেন তার ভিসা দরকার হয় সে সময় গ্রিসের আর্ক বলেছিলেন যে রজনীশকে যদি না তাড়ান समतुल्य कि जखनी अपनी चिंता करब जख्वर सम्पर्क मने मने को छवि आकबें से ईश्वर नये और जानी আমাদের মত একজন মানুষ ছিল তার ছিল এক মাথা দুই হাত দুই পা দুই চোখ একটা নাক একটা মুখ লম্বা ঝোলানো দাড়ি লম্বা চুল অবশ্যই সে তার সমতুল্য কিছুই নেই আর এই পরীক্ষা এটা এতই কঠিন যে আল্লাহ ছাড়া আর কেউ এতে পাশ করতে পারবে না ধরেন কেউ হয়তো বলল যে আর্নল সপনার থেকে চেন যাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স ধরেন কেউ যদি বলে যে সর্বশক্ত ঈশ্বর এই আর্নল সের চেয়ে এক গুণ বেশি শক্তিশালী যখন ঈশ্বরকে তুলনা করবেন কোনো কিছুর সাথে হোক সেটা আর্নল সোহাজ নেগার হোক সেটা সিং বা কিংকং হাজার গুণ বা লক্ষ গুণ যখনই আপনি সর্বশক্তিমান ঈশ্বর তুলনা করবেন অন্য কিছুর দেওয়া আছে পবিত্র কোরণে সুরেখ লাস যেটা হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর আমরা মুসলিমরা আমরা আল্লাহ সালাকে আরবি শব্দ ंगरेजी शब्द गड व्यवहार करी कारण आरबीते आल्ला शब्द एके बारे आलदा इंगरेजी शब्द गड एट्दा के लिए खेला जाए जो अपनी गडर साधे एस जो करें तो गड गडर बहुवचन इसलामचन नहीं बोलिए आल्लाद्वित जदि गडर डीई डबल जो -E -E करें तो गडे महिला गड इमे पुरुष आल्ला महिला आल्लाई आल्लाके बारे आलदा तर जेंडार नहीं गडर फदार शब्द करें गड फरार से गडफरार से अभिभावक इसलमे आल्ला फदर कि नहीं आल्ला आब्बा कि गडर साथ करेंटा गड मदार ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আমি বলে কিছু নেই আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ এটা বিশুদ্ধ শব্দ যদি গডের আগে তিন শব্দ যোগ করেন সেটা হবে টিন গড ইসলামে টিন গড বলে কিছু নেই সেই কারণেই আমরা মুসলিমরা আমরা আল্লাহ তালাকে ডাকি আল্লাহ বলে ইংরেজিতে গড বলে আমরা ডাকি না তবে যদি কিছু মুসলিম শব্দটা ব্যবহার করে অমুসলিমদের সাথে কোনো কথা বলার সময় আমার কোন আপত্তি নেই কারণ অমুসলিমরা হয়তো আল্লাহ শব্দের আর পবিত্র কোরণে অধ্যায় নম্বর সতেরো নম্বর একশো দশমান তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে তোমরা তাকে যে নামেই ডাকো না কেন নিশ্চয়ই সকল সুন্দর নাম সমূহ তো তাঁরই আপনারা আল্লা সবান আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা একটা সুন্দর নাম হতে হবে এতে মনে কোনো ছবি ভেসে উঠবে না আর আপনারা আমাদের পবিত্র কোরআনে আল্লাহ তালার এরকম কমপক্ষে নিরানব্বইটা বৈশিষ্ট্যের নাম পাবেন কমপক্ষে নিরানব্বইটা আলাদা বৈশিষ্ট্য আল্লাহ সবানওয়া তালার এগুলো আছে পবিত্র কোরআনে যেমন ধরেন আর রহমান আর রহিম আল করিম পরম করুণাময় পরম দয়ালু পরম উপকারী আল্লাহকে বলা হয়েছে রব আর রাজ্জাক প্রভু পালনকর্তা রক্ষাকর্তা প্রতিপালক এরকম কমপক্ষে নিরানব্বইটা আলাদা বৈশিষ্ট্য পবিত্রকরণে দেওয়া হয়েছে আল্লাহ সব তালার উদ্দেশ্যে এই কথাটা আরো একবার আছে প্রথমে সুরা ইসরা উদ্যান নম্বর সতেরো এক এরপর এই কথাটা আছে সুরা তহা অধ্যায় নম্বর আয়াত আট এ তারপর সুরা আরফ অয়াত একশো আশিতে এছাড়া আছে সুরা হাসর অধ্যায় বলা হয়েছে সকল সুন্দর নাম সমূহ আল্লা তালারি তবে আপনি যে বৈশিষ্ট্যই দেন আল্লাহ তালাকে মহান সৃষ্টিকর্তাকে সেটা হবে একেবারে আলাদা বৈশিষ্ট্য এটা শুধু তাকেই বোঝাবে অন্য কাউকে নয় যদি অর্ডারটা উল্টে দেন তারপরে সেটা আল্লাহ তালাকেই নির্দেশ করবে যেমন ধরেন আমি পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা আমি চশমা পড়ি আমি বোম্বে থাকি যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা এটা সঠিক বৈশিষ্ট্য কিন্তু এটাকে যদি উল্টান কে পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা এরকম হাজার হাজার মানুষ পাবেন যারা পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা সেটা তখন বিশেষ করে আমাকে বোঝাবে না এটা আলাদা কিছু না যদি আপনি বলেন ডক্টর জাকির নাইক চশমা পরেন কথাটা সঠিক তবে এটা আলাদা কিছু নয় কারণ যদি উল্টে দেন কে চোখে চশমা পরে এরকম হাজার হাজার মানুষ পাবেন যারা চশমা পরে যদি কেউ বলে ডক্টর জাকির নায়ক বোম্বে শহরে থাকেন কথা ঠিক তবে এটা আলাদা কিছু নয় কে বোম্বে শহরে থাকে লাখ লাখ মানুষ বোম্বে শহরে থাকে তাই যে বৈশিষ্ট্যই দেবেন সেটা হবে আলাদা যেমন ধরেন যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন বাবা ফারিক জাকির নায়েকের যার জন্ম হয়েছে উনিশশো সালের দশই জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে এটা সম্পূর্ণ আলাদা কারণ যদি এটাকে যদি বলেন ফারিক জাকির নায়েকের বাবা যে উনিশশো সালে দশই জুলাই জন্মগ্রহণ করে জাহাঙ্গীর নার্সিংহোমে পুনাতে উত্তর হবে একটাই ডক্টর জাকির নায়েক আর কেউ না সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য এটা আর কাউকে বোঝাচ্ছে না একজনকে বোঝাচ্ছে একইভাবে আমি আরেকটা উদাহরণ দিই যে ডক্টর জাকির নায়েক হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের যেটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের ৬ নভেম্বর ডোংরি মুম্বাইতে যদি এটাকে উল্টান কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যেটা প্রতিষ্ঠিত হয়েছে আপনি বলবেন না যে আল্লাহ তালা বিল্ডিংটা স্রষ্টা কারণ অনেক বিল্ডারই বিল্ডিং বানাতে পারে আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতের স্রষ্টা খালিক সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন কে এই বিশ্বজগতের স্রষ্টা মাত্র একজন আল্লাহ আর রাহমান তাই এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা তবে মহান কিছু না আয়ার ফের এডুকেশনাল ট্রাস্ট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না এটা আলাদা ঠিক আছে মহান কিছু না তবে আল্লাহ সব বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা এছাড়াও সেগুলো একেবারে চূড়ান্ত কিছু না এটা আলাদা কিছু না। আর আল্লাহ সবান ও তালার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত এমন কোন বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন আমি ভাবনিও হতে পারি অশম সুয়ল কনস যুদি নিল কুদূল কলকু ন तुम्हे मृत जीवे मंस और सोर अवैध बिड़ी तमक जर्दार सिगारेट गुड़ एग्लो हराम खाद्य मंदार गण তোমরা হেদায়েতে পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা বৈধ হবে जकिर आरिकार्तामिक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 বিশটিভি বাংলা মানবতার সমাধান